ইসলামী ক্ষেত্রে আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে আরেকটি ইবাদত যার মধ্যে পাওয়া যায় বেশি সমাজের মধ্যে সেটা হচ্ছে আশ্রয় যাওয়া হম বলা হয় এটার শাব্দিক এবং পারিপার্শ্বিক অর্থ প্রথমে আমরা জেনে নেই হ্যাঁ ইসতেহাদা আর বিশবদ্ধ এটার অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণ করা এবং এর মূল যে রহস্য কথা যেটাকে হাকিম বলে সেটা হচ্ছে আপনি যে ব্যাপারে আতঙ্কিত সেই ব্যাপারে যিনি আপনাকে সেই ব্যাপার থেকে রক্ষা করতে পারেন আপনাকে আশ্রয় দিতে পারেন সেই ব্যাপারে তারই আশ্রয় কামনা করা তাইলে কোনো আশঙ্কা আশঙ্কাজনক কোনো বিষয় থেকে যিনি আপনাকে রক্ষা করতে পারেন তার কাছে আপনার চলে আসা ওর থেকে পালিয়ে ভয়ঙ্কর জিনিস থেকে পালিয়ে তার কাছে চলে আসা এটার নাম হচ্ছে ইস্তে আলা এটা হচ্ছে মূল কথা আল্লাহ এবং এই ইস্তেহাদ কিন্তু একটি এবাদত যে আপনি আশ্রয় চাইলেন আল্লাহর নিকট সেটা একটি এবাদত এবং সবের বিষয় এই কারণে এটি একমাত্র আল্লাহর জন্য ব্যয় করতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি হ্যাঁ আপনার অন্যকে শরীর করা যাবে না হ্যাঁ ইশতেহার যে এই বারুদ সেটা আমাদের প্রমাণ জেনে নিতে হবে আল্লাহ বলছেন যে যখন শৈতান তোমাদেরকে কোন দিবে কুমন্ত্রণা দিলে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে কারণ তিনি সব শুনছেন সব জানেন সুতরাং তিনি তোমাদের আশ্রয় দিবেন এবং এরকমভাবে হ্যাঁ আল্লাহুল শাহু সুরের ফালাকের মধ্যে হ্যাঁ আশ্রয় যাওয়ার শিক্ষা দিয়েছেন বলেছেন উল আকুদ রব্বিল ফারাক জেহের রসুল আপনি বলুন আমি এরকম ভাবে আরেকটা সূর্য নাসের মধ্যে আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন যে কোনটা নাসুল আপনি বলুন যে আমি মানুষের প্রতি পালকের কাছে আশ্রয় চাচ্ছি সুতরাং এইখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রশিক্ষণ আছে সুতরাং এ থেকেই বোঝা যায় যে এটি এরকম ভাবে আর একটি হাদিস হজরতাব আর্থনৈতিক তিনি বলেন যে রসুল রাসুল্লাহ আল ইসলাম যখন রসুল আকরুসাম বলেন যে যখন তোমাদের কেউ তাসাউদ পড়বে তাসাউদ শেষে তখন সে যেন চারটা জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চায় সে যেন বলে আল্লাহ আবুদ্ আদায় জাহান্নাব ওবিন আদায়ব খবরও ওমিন ফিতাহ্মাদ ওবিনী ফিতনা তিল্মা শেহাদ মুসলিম সৈবের হাদিস যে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে এবং জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে এবং আপনার আপনার উহম্মদকে পরামর্শ দিয়েছেন সুতরাং আশ্রয় চাওয়া বা ইস্তে আর ইবাদত হ্যাঁ এখান থেকে আমরা বুঝতে পারি এখন হচ্ছে আল্লাহর যদি অন্যের কাছে আশ্রয় চাওয়া হয় সেটার বিধান কি আমরা বলবো এটি দুই প্রকার ব্যাপারটা দুই প্রকার হম প্রথম প্রকার হচ্ছে যে একজন আল্লাহর সৃষ্টির কাছে যিনি যেই ব্যাপারে আপনাকে আপনার আশ্রয় দিতে সক্ষম তার কাছে সেই ব্যাপারে আশ্রয় চাওয়া এটা কিন্তু জায়জ কিন্তু কিন্তু হচ্ছে যার কাছে আশ্রয় চাইবেন তিনি হতে হবে এবং তিনি উপস্থিত থাকতে হবে এবং তিনি সেই কাজে সক্ষম হতে হবে যেমন দৃষ্টান্ত যে একজন ব্যক্তি উম যেমন রাষ্ট্রপতিকে বলল যে উমুক ব্যক্তি আমাকে জলম করেছে সুতরাং আমাকে তার জলম থেকে আশ্রয় দিন হম এবং এরকমভাবে আর আপনি বলতে পারেন কোন সন্তানের পিতাকে যে তোমার সন্তান থেকে আমাকে আশ্রয় দাও কারণ তোমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে আমার পরিবারকে কষ্ট দিচ্ছে তখন তার কাছে আশ্রয় চাইতে পারেন কারণ তার সন্তানকে সে প্রতিরোধ করতে পারে অথবা আপনি বলবেন যে আপনি আমাকে এই ব্যাপারে আশ্রয় দিন যে অথবা এ ব্যাপারে আপনার ও আল্লাহর আশ্রয় চাচ্ছি তাইলে আল্লাহকে ওই ব্যক্তির সাথে সমতা দিয়ে দেওয়ার হ্যাঁ ব্যাপারটা ঘটে যাবে তখন এটা শির কাজ আসবে সুতরাং সেটা করা যাবে না সে সক্ষম আকবর এটা থেকে বাঁচতে হবে যেমন দৃষ্টান্ত যেমন জিন এবং শয়তানের কাছে আশ্রয় চাওয়া যেটা মসিকরা কিন্তু করতো জাহির যুগে দ্বিতীয় নম্বর আছে যেমন কবর কাছে চাওয়া যে নবী অথবা তার কাছে আশ্রয় চাওয়া এটা হচ্ছে আল্লাহর বলছেন যে মানুষের কিছু তারা আরো তাদেরকে আরো চাপে ধরে এবং তাদেরকে আরো বিরক্ত করতে চেষ্টা করে তারা বুঝে যে এরা ভয় পায় আমাদেরকে আর জিনের কাজ আপনি ভয় সে আরো আপনাকে চেপে ধরবে এটা হচ্ছে নিয়ম হ্যাঁ তাহলে আপনার তারা কেন জেনের কাছে আশ্রয় চাইতে যাবে এই কারণে এই সমস্ত ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে অন্য কারোর কাছে নয় এখন কথা হচ্ছে যে যিনি আশ্রয় চান আল্লাহর কাছে সেটা আশ্রয় চাওয়া যার কাছে আশ্রয় তাকে সম্মান সমতুল্য হম এটা হচ্ছে যখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন সম্মান করলেন কারণ আপনি আশ্রয় চাইবেন তো বিষয়ে তাইলে আপনি অবশ্যই আল্লাহকে সম্মান দিয়েই হ্যাঁ ওই ভীতি থেকে বাঁচার জন্যই আল্লাহর আশ্রয় চাইলেন এবং আল্লাহর সহযোগিতা চাইলেন যেন আপনার ক্ষতি সেই জিনিসটা করতে না পারে সেই যে মানুষ হোক অথবা জিন হোক হুম এই কারণে মুর্শিদরা কী করতো আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাইত হ্যাঁ এবং তাদেরকে সম্মান দেখাত হম জাহির কী এরকমই ছিল এই কারণে কোনো মুর্শিদ কোনো এলাকায় গেলে মানে কোনো মরু এলাকায় গেলে কোনো জনশূন্য এলাকায় গেলে তারা ভয় পেত ভয় পেয়ে তারা জিন জিনের কাছে আশ্রয় চাইতো যেমন বলতো আবুদ্দী আদি মিহাদী মিনশ রিমান ফিহ যে আমি আশ্রয় চাচ্ছি এই এলাকা নেতার কাছে যে এলাকাতে যে কিছু আসে সেইগুলোর থেকে অনিষ্ট থেকে এটা কিন্তু আল্লাহ তাদের এই কর্মকান্ডকে নিষেধ করেছেন এবং এটাকে শিখ হিসেবে আখ্যায়িত করেছেন সুতরাং তাদের কাছে আশ্রয় যাওয়া যাবে না হ্যাঁ তো এই কারণে আমরা বলবো যে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবো আমরা যে আশ্রয় দিতে সক্ষম নয় হ্যাঁ তার কাছে আশ্রয় চাইতে যাব না সেই ক্ষেত্রে আশ্রয় চাইলে সেটা সেই কাকবে রূপান্তরিত হবে এই কারণে সতর্কতার বিষয় আল্লাহ আমাদেরকে হ্যাঁ সতর্ক থাকা তৌফিক দান করুন ওসল আলব আহমদ আলহামী